ই তুলিয় মনৌ আলা বিত কল গত সপ্তাহে আমরা তাফিস শুরু ছিলাম সুরাত তাওবার একশো এগারো নম্বর আয়তে আজকে শুরু হয়ে যাবে একশো বারো নম্বর আয়ত থেকে একশো এগারো নম্বর আয়তে ছিল মালকে আল্লাহ জান্নাত দেবেন এই গোটা জীবনকে আল্লাহ রাস্তায় কোরবান করা কেউ কেউ যুদ্ধ জেহাদে শাহাদ বরণ করেছেন বাকিরা যারা করবে না তারাও সিদ্ধান্ত নিতে হবে এই গোটা হায়াতকে গোটা জীবনকে কিভাবে আল্লাহর রাস্তায় ব্যয় করা যায় অর্জন না করলেও আল্লাহ তালার সঙ্গে বেটা কেনা আমাদের হয়ে আছে আমরা আল্লাহর এ বাদত বন্দেগি হুকুম মানা দায়িত্ব পালন এগুলোর মাধ্যমে আমরা আল্লাহ তালার সঙ্গে আমাদের চুক্তি করেছি যে গোটা জীবনের অনেক আরাম আয়সকে মাঝে মাঝে কোরবানি করে হলেও আল্লাহর হুকুম কার্যকরী করার জন্য আমরা প্রস্তুত রয়েছি এই চুক্তি আমাদের আল্লাহর সঙ্গে করা আছে এই চুক্তি আমরা যদি ঠিক রাখি তাহলে আল্লাহ আমাদেরকে যে কথা দিয়েছেন জাননা দিবেন তিনিও সেটা ঠিক রাখবেন আর বলা হয়েছে আমান আল্লাহ আল্লাহর যে বড় চুক্তি চুক্তি রক্ষাকারী আর কি আছে বলো তাহলে আল্লাহ তারা কথা ঠিক রাখবেন আমরা যদি আল্লাহর বন্দিগি করি হুকুম মানি সত্যিকার অর্থে আমাদের জীবনকে আল্লাহর কাজে লাগাই তাহলে তিনি আমাদেরকে যে পুরস্কার দেওয়ার কথা জান তা দেবেন তিনি কথা লঙ্ঘন করবেন না। নাহি কাজে তোমরা যে বেচা কেনা করেছ আল্লাহর সঙ্গে চুক্তি করেছ এই সম্পর্কে তোমরা সুসংবাদ গ্রহণ করো আর সেটাকে ঠিক রাখার জন্য চেষ্টা করো আর এটা যদি কেউ অর্জন করতে পারো আলী কাহ ফৌজুল্লা আদিম এটি হচ্ছে অনেক বড় সফলতা এখানে আমরা গত সপ্তাহে থেমেছিলাম তার ধারাবাহিকতায় আজকের আয়াতে একশো বারো নম্বরে শুরু হচ্ছে ওই যে চুক্তি করা হয়েছে সেই লোকগুলো জীবনটা কেমন তাদের আচার আচরণ কেমন তাদের জীবনে ভালো ভালো কাজ তারা কি কি করে কিছু কাজের উল্লেখ করেছেন মোমিনদের প্রকৃত গুণাবলী পরবর্তী আয়াতের মধ্যে এক নম্বরে আল হামেদুন মমিনগণ তা মানে তও বা কারি পঞ্চ মুখর থাকে তাই বোন তাহবা মোমিন জীবনের অন্যতম একটি বড় এবাদত কি তাহবা করা নবী করিম সাল আলি সাল্লাম দিনে কয়বার তাহবা করেছেন হাজির শরীফে এসেছে কোন হাদিতে সত্তর বার কোন হাদি সে বার আমরা কতবার করি শুনলাম তো সারা জীবন রসুল্লাহ সাল্লা এত তো করেছেন আমরা করলাম তাহলে আমাদেরকে ওনার চেয়ে বেশি তো অবাক করার কথা না কম কারণ উনি তো গুণা করেননি তারপরে তো অবাক করেছেন গুণা না করলেও তো অবাকরণ কেন খামাখা বলেন তো কেউ কে বলবেন খামাখা তো অবাক করা দরকার কি হলে না নিজেকে তাওবার এবাদত থেকে দূরে রাখবেন নাকি প্রশ্নই আসে না এরপরে এই তাও কিভাবে করতে হয় মৌখিক তওবা শুধু নানিজের জীবনে আমলে গুণা যেগুলো আছে আমরা তো সবাই জানি যে আমি কোন গুনা বেশি বেশি করি করি আমাদের সবার জানা আছে এটা কেন আমরা তো একটু অর্থবহ করি না কেন গুনা ছেড়ে দেওয়ার কথা চিন্তা করি না সত্য এবং চেষ্টা করলে তা আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন কাজে এই তওবার দিকে আমাদের কোন তবা আল্লাহ তালা কবুল করেন তুবু তু ইউবা তানুহা আল্লাহ তালার কাছে তোমরা তাসুহা করো একটা অর্থ কি এত সুন্দর করেছেন তার মত করে এই কথাটা একেবারেই ভুল নাসুহা খালিস পিওর খালিসাটি তাক যে তাও তুমি এমন ভাবে করো সত্যি তুমি আল্লাহ তালা কাছে অত্যন্ত দুঃখিত হয়েছ লজ্জিত হয়েছ এই গুনাটা তোমার কাছে পীড়াদায়ক হয়ে গেছে আমি কেন গুণাটা বারে করি আল্লাহর কাছে তুমি খুব কান্নাকাটি করছো একেবারে ছেড়ে দেওয়ার নিয়তে আল্লাহর কাছে সাহায্য তাচ্ছ। এরকম সিনসিয়ার সিরিয়াস তবাকে বলা হয় তাও তো তাই তাটা আমরা নিয়মিত করা দরকার সকাল সন্ধ্যার দোয়া বিভিন্ন দোয়া মধ্যে তবার অনেক কথা আছে শব্দ কোন কোন জিনিসে আছে আস্তা ফিরুল্লাহ একটা তবা এর মধ্যে তবর দোয়া আছে আমি আল্লাহর কাছে গুনামাফ চাই সম্পৃক্ত পাশাপাশি মোহাম্মের অন্যতম গুণ হচ্ছে কি আলা তাদের নিজেদের জীবনে তারা একেকজন আবেদ আমরা আল্লাহকে সে ইবাদত করি চিন্তা করা দরকার আমাদের পরিচয় আল্লাহর কাছে কি আমি আল্লাহর আবেদ হয়ে গেছি এরকম মনে হয় নাকি এত অল্প পরিমাণ এবাদত করি আমরা যেটা না করলে চলবে না বোধ হয় কোন রকমে টানা টানি করে সেটা করি শুধু কিন্তু প্রকৃত আবেদ যিনি তার জীবনে এবাদতে ভরপুর হয়ে থাকবে তার প্রতিদিন অনেক এবাদত হবে সবচেয়ে সহজ এবাদতটা যে আল্লাহ তালার দিকের করা হাঁটছে একা কত সুন্দর সুন্দর দিকের পড়ছে। গাড়ি ড্রাইভ করছে বাসে বসে আছে এরোপ্লেনে বসে আছে ট্রেনে বসে আছে তার জবান চলছে আল্লাহর প্রশংসা ইস্তেফার সালাতাম রসুল এগুলো কন্টিনিউ করছে সালফে সারহীনদের জীবনে যদি আপনি দেখেন তারা মনে হয় জীবনে একটু সামান্য অবসর পাওয়া গেলেই ঠোঁট লড়ছে ঠোঁট লড়ছে আল্লাহর ইবাদত করছেন এরকম এক সালফে সারহিন একজন সিরেন নাপিদের কাছে গিয়েছেন মোচ কাটতে চুল কাটতে তো চুল কাটার উপলক্ষে তো আমাদের মোচও কাটে গোফ কেটে দেয় এখন চুল যতক্ষণ কাটছে এই সালফেস চুল কাটতে দশ পনেরো মিনিট লাগছে বিশ মিনিট লাগছে তিনি চিন্তা করলেন তো আমার চমৎকার জিকিরের সময় তিনি তো ওনার জিকির করছেন ঠোঁট লড়ছে জিকির করছেন এখন যখন মোছটা কেটে দাও এখনো ঠোঁট লড়ে তুমি বলো আপনি ঠোঁট লাড়ালে আমি তো গোফ কাটতে পারবো না কিন্তু উনি তো ওনার তালে কে করতে হবে তার অভ্যাস হয়ে গেছে আল্লাহ হয়ে বললেন আরে তোমার কাজ তুমি সে তো পারবে না থামালে এই যে মানুষের মধ্যে আল্লাহ যদি এই তৌফিক দান করেন আমার জীবনের প্রত্যেকটি মুহূর্ত কাজের আজকের দিনটা আমার শেষ হয়ে যাও রাত্রেবেলা আমি শুয়ে যাই কালকে আর আমি উঠবো কার কার নিরাপত্তা আছে আছে আমরা মনে করছি কি সব দিন যখন উঠছি দিন পর্যন্ত এত বছর উঠব আমাদের মনে গ্যারান্টি হয়ে গেছে আজকে আমরা তিনজনে জানা যা পড়লাম সময় ইউরোপ থেকে এক ভাই এসেছেন তিনি বললেন এই পর্যন্ত বোধ কত হাজার লোকে জানাজা পড়ে গেছেন তাই না উনি সাংঘাতিক ভাবে আমাকে মনে করে দিলেন আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত হাজার লোকের জানাজা পড়েছি কিন্তু আমরা কতটুকু শিক্ষা গ্রহণ করেছি এই যে ইবাদত সহজ ইবাদতটা যে সহজ ইবাদত আর নাই আরেকটি হাদিসের বলেছেন আমি কি তোমাদেরকে বলবো কোন একদম আমি কি যুদ্ধের ময়দানে গিয়ে নিজের যান কোরবান করা দেয়ার চেয়েও মহাব্বতের ইয়ার আসল অবশ্যই বলেন এরকম দামি ইবাদত কোনটা আল্লাহর কাছে বলেন লা বেদিক্রি আল্লা করতে করতে তোমার জবানটাকে তাজা রাখো এটা হল আল্লাহর কাছে এত দামি বাদা আল্লাহর কাছে এত পছন্দ নিয়ে বাদ এই বাজাতে কোন বিশেষ সময় দরকার হয় না অন্য কাজ করতে করতে এই বাজাতে করা যায় গাড়ি চালাতে চালাতে নামাজ পড়তে পারবেন পারবেন না গাড়ি চালাতে চালাতে আপনি যদি করান শিব খোলেন তাও পারবেন না মুখে পারবেন অবশ্য মুখস্থ থাকলে ছাড়া নামাজ পড়া যায় তাও পারবেন না এই গুণ কিভাবে আমরা অর্জন করতে পারি আমাদের সুযোগ পেলে জবান বাদত আছে আর বাকি যখন যে সুযোগ আসে যখন যে ইবাদতের চান্স আসে লাইফে ওজু করলে দিরাকার নামাজ পড়া লম্বা দিনে একটু সুযোগ নেওয়া কিভাবে তাহাজত পড়া যায় বৃহস্পতি সময়ের রোজার একটু তালা খোঁজ খবর রাখা সোমবারে বৃহস্পতি রোজা রাখতে পারি কিনা এভাবে করে যারা এবার খেয়ালে বসবাস করে তাদের পরিচয় হয়ে যায় আবেদ উনি আল্লাহর বড় আবেদ এরকম কিছু লোকের পরিচয় পাওয়া যায় আমরা সেই পরিচয় অর্জন করা একেবারে চিন্তাই করব না একটু চিন্তা করি যে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন কিনা চেষ্টা করি আলহামিদুন তাদের তিন নম্বর গুণ আছে তারা প্রশংসাকারী তারা আল্লাহ তারা প্রশংসায় নিয়োজিত থাকে তারা সুযোগ পেলেই আলহামদুলিল্লাহ কথা কথায় আলহামদুলিল্লাহ এই জন্য সকল অবস্থায় আমাদেরকে যখন কেউ জিজ্ঞেস করে কেমন আছেন আমরা কি কথাটা বলা দরকার আলহামদুলিল্লাহ আগে তারপরে ভালো আছি আলহামদুলিল্লাহ এই কথাটা আল্লাহর অত্যন্ত প্রিয় কথা সেই জন্য কোন আনের শুরু করেছেন কোন শব্দটা দিয়ে আল্লাহ তাল্লা প্রথম সুরার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা মুখের কথা যেমন অন্তরের অনুভূতিও তাই থাকা লাগবে আমি আল্লাহর প্রশংসা করছি আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করছি প্রশংসার মধ্যে সুক্রিয়া আছে আমি কেন আল্লাহর প্রশংসা করব না কারণ আমার আল্লাহ আমা আমাকে কত কিছু দিয়েছেন যদি আমরা অনেকেই বলবো আমার তো অনেক কষ্ট আছে ওই জিনিসটা দরকার এখনো পাইনি কত বছর থেকে ইন্তজার করছি অমুক এই মুসিবতে আছি অমুকে দুঃখ দুর্দশা শরীর খারাপ অসুখ বিসুখ লেগেই আছে অনেক সমস্যা আমাদের জীবনে তো থাকে এরপরে এগুলোর মোকাবিলায় আল্লাহ তালা আমাদেরকে যা দিয়েছেন সেগুলো চিন্তা করতে গেলে আলহামদুলিল্লাহ বলা কি প্রয়োজন আছে না অবশ্যই আমাদের বলতে হবে কারণ অনেক কিছু আমাদের আছে যেগুলো আল্লাহ তালা আমাকে দিয়েছেন শুক্র আদায় করা উচিত আলহামদুলিল্লাহ কি শরীর খারাপ থাকলেও কেমন আছেন কষ্ট হচ্ছে তারপরে যদি বের করা যায় আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যে কত খুশি হন আমার বান্দার কষ্টে আছে তারপরে বলছে আলহামদুলিল্লাহ বড় বিপদের মধ্যে আলহামদুলিল্লাহ সন্তান হারিয়ে ফেলেছে ছোট বয়সে সে হাজিস আপনার হুকুম আমরা তো আর দেরি করতে পারি না করে ফেলেছি তার পিতা মাতা আমার বান্দা বান্দি কি বলেছে কি রিয়াকশন দেখিয়েছে যে পিতা মাতাকে আল্লাহ তৌফিক দেন এই খবর শোনার পরে এবং এই বিষয়টা দেখার সাথে সাথে যদি বলেন আলহামদুলিল্লাহ বলতে পারে আর ইন্না লী রাজ বলে তখন ফেরেস্তারা রিপোর্ট করে আল্লাহ আপনার বান্দাবান্দি এত কষ্টের মধ্যেও বলেছে আল্লাহামদুলিল্লা আপনার প্রশংসা করেছে আর ইন্না লীল্লাহ ইহি রাজ যে আমি নিজেও তো আল্লাহর কাছে চলে যাব তার জন্য কাঁদিয়ে আমারও তো যাওয়া লাগবে একদিন এটাই ইন্নানীল্লার অর্থ এই কথা বলে ফেলে তারা রিপোর্ট করে আপনার বান্ধব এই কথা বলেছে তখন আল্লাহ তালা এত খুশি হয়ে যান তারা তার জন্য জান্নাতের কেন্দ্রস্থলে একদম সেন্ট সেন্টারের মধ্যে বিশাল অট্টালিকা বানাইয়ে রাখো আর সেই ভবনের নাম রাখো বাইতুল হামদ আলহামদের ঘর তাহলে কারো মৃত্যুর সময় যদি আলহামদুলিল্লাহ বলা যেখানে বলতে কত কষ্ট হচ্ছে এর চেয়ে বড় কষ্টের কাদার কোনটা আছে এর চেয়ে বড় দুঃখের মুসিবতের খবর কি হতে পারে আপনি প্রিয়জন হারিয়েছেন এটা ছেলেমেয়ের ক্ষেত্রেও না এমনকি বাবা মা যে কোনো নিজের পরিবার পরিজন আত্মীয়তার অত্যন্ত ঘনিষ্ঠ তাদের আছে কষ্ট লাগার সাথে সাথে যদি ইন্নআ পড়ার আগে আলহামদুলিল্লাহ বলে ফেলি আর ইন্নালিল্লা পড়ি তাহলে এত বড় পুরস্কার মৃত্যুর সময় যে পুরস্কার দেওয়া হয় অন্য সময় অসুস্থ অবস্থায় আছে কষ্ট আছে তখনও যদি আলহামদুলিল্লাহ বলি সেটাও আল্লাহ তালা অনেক খুশি হবেন অবশ্যই তিনি আমাদেরকে সেটাও পুরস্কার দেবেন তার পরবর্তী গুণটিকে মোমেনদের জন্য এসা এ হছেন সিয়াহা মানে যারা সফর করে টুরিজম করে আরবি বর্তমান আরবিতে এটা টুরিজমের অর্থ আসে কিন্তু বলেছেন আসিয়াম যে এই অধিকাংশের হচ্ছে টুরিজম হচ্ছে রোজা রাখা রোজা তার মানে রোজার মধ্যে মনে হয় যেন সেই সফরে হারতে আসে আল্লাহর কাছে নেকি অর্জনের সফরে আসে খায় না পান করে না এই সেন্সে মেজরিটি ইমাম রা নিয়েছেন রোজা পালনকারী শুধু রমাদানের ফরজ রোজার মধ্যে সীমাবদ্ধ থাকে না নফল রোজার জন্য অনেক চেষ্টা করে যে সমস্যা সমস্ত বান্দাবান্দিরা তাদের মধ্যে এই গুণটা আছে এটা কিন্তু আমাদের অনেকের মধ্যে বেশি বেশি নেই খুব রেয়ার করি আমরা কিন্তু যারা নিয়মিত করে এরকম কিছু বান্দার আল্লাহর আছে জমিনের মধ্যে মাসা আল্লাহ তারা সুন্নত রোজাগুলো ছাড়েন না সপ্তাহে দুই দিন তারপরে মাসের মাঝখানে তিন দিন এরপরে অন্যান্য সময় মোহারমের রোজা জিরহাদ মাসের রোজা গুলো তারপরে আরাফাতে দিনের রোজা এইভাবে করে তারা বেশি বেশি সুযোগ দাউদ কেউ কেউ রোজা একদিন ছাড়া একদিন ছাড়া একদিন রাখা করেন। এরা ঈশা এ গুণ অর্জন করেন কেউ বলেছেন ঈশা এ হন অর্থাৎ সফর এটা জেহাদের সফরে গিয়েছে এটাও কেউ কেউ নিয়েছেন কিন্তু মেজরিটি নিয়েছেন যে না এর অর্থ হচ্ছে রোজা রাখা আবার কেউ কেউ নিয়েছেন যারা তলব শেখার জন্য রুকুকারী এবং সাজদাকারী রুকুকারী এবং সাজদাকারী বেশি বেশি রুকু করে বেশি বেশি সাজদা করে বলতে কি বেদানো হয়েছে বেশি বেশি নফল নামাজ পড়ে সুনুতকে তারা তরক করে না রাত দিনের বারো রকাত সুন আসে যে ব্যক্তি নিয়মিত পড়ে আল্লাহ তার জন্য জান্নাতকে বরাদ্দ করে দিবেন। রাত দিনে সুন্নত রকাত আছেন না। ফজর জহর আসল ফজর জহর মাগরি পেশা কেন্দ্রিত এটা এর ভিতরে আসে এছাড়াও তাহিয়াতামাজ যখনই মসজিদে ঢুকে দিয়ে রাখাত মিস করে না একটু আগে তে বললাম চান্স পেলে একটু তাহার যদি সুযোগ নেয় সালাত দোহা চাষের নামাজ এসরাতের নামাজ এগুলোকে সাথে করার চেষ্টা করে বেশি বেশি করে রুকু এবং সুযু করে এক স্বাভাবিক জিজ্ঞেস করলেন ইয়ারাসুল আল্লাহ আপনার সঙ্গে আমি একটু জান্নাতে পাশে থাকার জন্য কি আমল করতে পারি ইয়ারসুল আল্লাহ আমার খুব মনে আরজু যে আপনার পাশে যেন জাননাতে একটু জায়গা পাই তিনি বলেন তাহলে আলা বিকাশ রাতে সুযু তুমি আমাকে হেল্প করো আমি দোয়া করবো আল্লাহর কাছে কিন্তু আমি তুমি আমাকে হেল্প করতে হবে তোমার লফ্সকে বাধ্য করো বেশি করে চালদা করতে আল্লাহর কাছে বেশি করে চাজা করতে বলতে কি বোঝানো হয়েছে বেশি করে নামাজ পড়ো আপনি গোটা দশক চেষ্টা করলে ওইটা বোঝানো হয়নি নামাজ নাফল নামাজের সুযোগ গ্রহণ করা এই যে এতক্ষণ বলা হলো এই নামাজগুলোকে এতমামের সাথে আদায় করার চেষ্টা করা জীবনে সুযোগ নেওয়া কাল যদি আমার হায়াত না আসে আজকেই আমি সুযোগটা নিয়ে নেই এইভাবে করে প্রতিদিনকে আমরা কাজে লাগাই বেশি বেশি রুক উৎস্রদ্ধারী এটা হচ্ছে প্রকৃত আল্লাহর মান্দার যাদেরকে আল্লাহ ওয়াদা করে রেখেছেন জান্নাত দেবেন তাদের অন্যতম একটি গুণ এখন আপনি আমি চিন্তা করি কি পরিমাণ নফর নামাজ সুন্নত নামাজের আমাদের এতে মামা সে বলেন তো দেখি অথচ আমাদের সবার আগ্রহ আছে আমরা জান্ চিন্তা কর দরকার কিভাবে বাড়াতে পারি মোমেন্ডের অন্যতম পরবর্তী গুণ হচ্ছে আদেশ এবং অন্যায় কাজ থেকে নিষেধ এই কাজ দ্বারা নিয়মিত করে তারাও ওই গুণ মোমেনদের অন্তর্ভুক্ত এবং জান্নাতি লোকদের অন্যতম কোয়ালিটি তারা অর্জন করতে পেরেছে এই কাজে আমরা কে কে জড়িত আছি কতটুকু করছি আরুফ মুনকার এমন একটি কাজ এই কাজটা কয়েকজন লোক যারা দাই হিসাবে শুধু মানে কিছু একটা ফর্মাল দায়িত্ব নিয়েছেন আর কোন একটা সংগঠনের সাথে একটা জামাতের সাথে আছেন তারাই করবেন বাকি মুসলমানরা এই কাজ করবেন না তা নয় যে যে জানাতি যেতে চায় তাদের সবাইকে এই কাজ করতে হবে মুনকার। এবং এই কথাটা অনেকটা সুরাল আসরের ব্যাখ্যা সেখানে অনেক পরে খবর এসেছে তাই না সবিল হাত অবিল সবরের যে কথা এসেছে এটাই দা ইল আল্লাহ কাজ দাওয়া ই কাজ আমরবিল কাজ একই কাজ কোন সময় দাওয়াত কোন তো খাই্মিন তা উখরুজাত দাওয়াতি কাজের সঙ্গে সংযুক্ত থাকা আমি এটা অনেক সময় আমি একটা দাওয়াতের মাহফিল হয়েছে ওয়াজ করলাম বক্তৃতা করলাম এটা একটা দাওয়াতি কাজ হল কিন্তু ইন্ডিভিজুয়ালি ওয়ান টু ওয়ান আমি একজনকে বেনামাজি কে নামাজি বানানোর চেষ্টা করছি আরেকজন কিভাবে তাওয়া পারি আমি কাজ হচ্ছে নাহি আল মুন কাজ হচ্ছে এটা শুধু বাইরের মানুষ না আমার পরিবার পরিজনের মধ্যে আমরবুল মা আরুফ নাহিমের কাজ আছে না নাই আছে আমার ছেলে মেয়ে যাদেরকে ভালো কাজের দিকে ডাকা মন্দ কাছ থেকে সরিয়ে রাখা স্বামী স্ত্রীকে স্ত্রীর স্বামীকে ভাই বোন আত্মীয় স্বজন এখানেও কিন্তু আমরবিলিমুন এ কাজ আছে আপনি যদি এরকম কোন প্রপার দাওয়াতি কাজের সঙ্গে সংযুক্ত নাও থাকেন কিন্তু এই দাওয়াতি কাজ আপনার সারা জীবন জীবনব্যাপী আছে আপনি হাইলি এডুকেটেড না হলেও আছে যে একদম লেখাপড়া করতে জানেন না তাকেও আমরবুল মারহ নাহি আলিমুন এ কাজ করতে হবে নিজের আশেপাশে যদি মুনকার হয় মুনকার মানে কি খারাপ কাজ গুনার কাজ অন্যায় কাজ এগুলো হয় তাহলে সেখান থেকে মানুষকে সরাতে হবে এটা কোন সময় ফর্মাল হয়েতে হয় কোনো সময় ইনফর্মাল হয়ে আনুষ্ঠানিকভাবে হয় অনানুষ্ঠানিকভাবে হয় বড় একটা ইস্যুকে নিয়ে হতে পারে ছোটখাট ইস্যু ডে টু ডে এভরিডে আমাদের লাইফে ঘটতে পারে এগুলো টাইম টু টাইম সকল জায়গায় আমরা চোখ কান খোলা রেখে এই কাজে জড়িত থাকা এই কাজ যদি করি তাহলে এটা জান্নাতে যাওয়ার অন্যতম একটি আমল আর এই কাজ না করা অনেক বড় ক্ষতি যে ব্যক্তি অন্যায় কাজ দেখে এবং মানরা আমিন ফালি উদি মুন মুনকার অন্যায় গুনার কাজ দেখলে আল্লাহ যদি তৌফিক দেয় তোমার শক্তি সামর্থ্য থাকে এবং করার মতো অ্যাবিলিটি আল্লাহ তালা দিয়েছে তাহলে দিয়ে এটাকে সরিয়ে দেয় হাত দিয়ে বাধার সৃষ্টি করে কিন্তু ব্যাপারটা করতে গেলে ফেটনা হয়ে যাবে মারামারি হবে গন্ডগোল হয়ে যাবে হাঙ্গামা হয়ে যাবে অথবা তার এই ক্ষমতা না এই পর্যায়ে নয় মুখ দিয়ে তাকে একটু দয়া মায়া করে বুঝাই দে মুখ দিয়ে বলতে গেলে রাগ হওয়া লাগতে পারে নবী করিম সাল মাঝে মধ্যে রাগ হয়েছেন কিন্তু মেজরিটি টাইমে তিনি কোন পদ্ধতি অ্যাপ্লাই করেছেন উদাহিক হেকম তোমার রবির রাস্তার দিকে লোকদেরকে ডাক আল্লাহর দিকে ডাকো হেকমা আর সুন্দর উপদেশের মাধ্যমে হেকমা অর্থ কি হেকমা অর্থ অনেকে শুধু তো জমা করে টেকনিক ইট ইস নট নেসেসারি টেকনিক এটা খুব সামান্য অর্থ হেকমা হচ্ছে প্রধান অর্থ হচ্ছে হেকমা সুন্না নবী করিম সাল্লাই তরিকা হাজির শরীর থেকে তিনি কিভাবে এই দাওয়াতে কাজ করেছেন সেই তরিকাটার নাম হচ্ছে আমরা শুধু অর্থ করেছি বুদ্ধিবৃত্তির মাধ্যমে অথবা টেকনিক অবলম্বন করার মাধ্যমে এটা ভ্যারি সীমিত অর্থে আমরা ব্যবহার করেছি মেজরিটি ইমামরা এগ্রিড হেকমা আর এটা হলো মেইন অর্থ হেকমাতের হাসানা তোমাদের জন্য আল্লাহ রসুলের জিন্দিগি রয়েছে উত্তম আদর্শ কোন তরিকায় তিনি মুনকারে কাজ করেছেন কোন তরিকায় তিনি দাওয়াতি কাজ করেছেন বিল্লা হেকাতের হাসানা এই বিষয়গুলোকে আহ আর যদি কোন সবকে তর্ক করে যাদের হুম বিল্লাতি হিয়া আহসান কেউ বিতর্ক শুরু করে দিলে তর্ক বিতর্ক ঝগড়া মাতা করতে চাইলে উত্তম তরিকায় কর তুমি ওদের মতো এরকম একেবারে আক্রোশ নিয়ে করে কথা বলো না যখন জাহির লোকেরা উল্টো পাল্টা তর্ক বিতর্ক করে বিভিন্ন ইস্যু নিয়ে আসে তোমার সঙ্গে একটা প্যাচ লাগাই দিতে চায় একটা কেওটিক সিচুয়েশন সৃষ্টি করতে চায় তুমি সেখান থেকে পার হয়ে আসো ওই উপর থেকে একটা দাঙ্গা হাঙ্গামা যেন লেগে যায় এ ভালো কাজ করতে এসে যদি আমি না একটা যুদ্ধ লাগাই দিলাম ভালো কাজ হলো নাকি না বেশি ভালো হচ্ছে না এত তর্ক বিতর্ক লাভ ঠিক আছে আল্লাহবাস কেটে পড় পরিস্থিতি শান্ত রাখো পরিস্থিতি উত্তপ্ত করো না দাওয়াতি কাজ করতে গিয়ে এগুলো অত্যন্ত জরুরি কথা এগুলো মিস্টেক করলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাই এবং তিনি এই দাওয়াতি কাজের ব্যাপারে বলেছেন এমন কি তিনি বলেছেন যে ঘরের মধ্যে আল্লাহ দিতে চান সেই বাড়ির মধ্যে আল্লাহ তালা নম্রতা সফটনেস অফার করেন বাড়ির লোকগুলো কথাবার্তা খুব নম্র তরিকায় বলে আর যে ঘরের মধ্যে কথাবার্তা বলে একেবারে ধমকের সুরে শুধু মেজাজ গরম করে কেউ সুন্দর করে সুন্দর ভাষায় কথা বলে না একজন আরেকজনকে আক্রোশ করে করে কথা বলে বাড়িওয়ালা কর্তার কথা মেজাজ এত গরম ছেলে মেয়ে সবাই ভয় অস্থির এরকম ঘরে আল্লাহ রহমত বেশি থাকে না আর যে ঘরে মায়া মমতার পরিবেশ দিয়ে এই কাজগুলো করা হয় তাদেরকে দিন শিখানো হয় ছেলে মেয়ে নামাজ পড়ে না দিকে নিয়ে আসা হয়ে যায় এরপরে যারা পর্দা করতে চান না মেয়েগুলো বড় হচ্ছে তাদেরকে পর্দার দিকে নিয়ে আসে সুন্দর করে করে মা আব্বা বলে আস্তে আস্তে এই ঘরটার মধ্যে ভালো রহমত আসবে আল্লাহ এবং আসতে পারবো মুশকিল হয়ে গেলে যে আমরা বাইরে যখন দাবাতি কাজ করি আরেকজনকে বুঝাই খুব সুন্দর করে দাবাতের টা কথা কথাবার্তা বলি আর ঘরের মধ্যে আমার ছেলে আমার মেয়ে কথা শুনবে না ছোট ভাই ছোট আর কি দরকার চ থাপড় দিয়ে দেবো খালাস এরকম যদি হয়ে যায় তাহলে একটা আমল আবার কেউ আছেন অতি করা আর তার উল্টা কেউ আসেন অতি ভদ্র কত উল্টা পাল্টা ছেলে মেয়ে করছে কিচ্ছু করেন সব ইগনোর করে এটা আবার একটা অতিরিক্ত মায়া করে দয়া মায়া আদর মহব্বত করে তাদেরকে ডিল করা এটা অনেক বড় কাজ এজন্য আল্লাহ তালা আরেকটি আয়তে বলেছেন আপনার পরিবার পরিজনকে নামাজের হুকুম করেন তবে এই কাজ করতে গিয়ে একটু সবারের সাথে যাইন বস্তাবের আলাই হার এই কাজটা এত সহজ না বাইরে দাওয়াতি কাজ করার অনেকেই মানে খুব ভালো পায় কিন্তু ঘরের মধ্যে দাওয়াতি কাজের সুবিধা পায় না ঘরে দাওয়াতি কাজ করতে আসলে মেজাজ গরম হয়ে যায় এখন কি করা কম দেখি এটা বাস্তব অনেকে পারে না নিজের ভাই বোনের মধ্যে দাওয়াতি কাজ করতে নিজের ছেলেমেয়ের মধ্যে দাওয়াতি কাজ করতে বাইরে মাসানা অনেক সময় দিচ্ছেন নামাজের দিকে ডাক ওয়াস্তাবে আলাই হ্যা এই কাজের মধ্যে ধৈর্য লাগবে এই কাজে কি লাগবে ধৈর্য লাগবে ধৈর্য ধারণ করো অধৈর্য হয়েও না মেজাজ চড়া করে গরম করে তুমি এই কাজ করতে যে ওরা এর রেজাল্ট ভালো হবে না বলা হয়েছে এই জন্য হাক কি বলা হয়েছে সবর এটা বোঝাও যেমন তেমন সবরের কথাও বোঝাও একে অপরকে এই কাজের মধ্যে অনেক সবর লাগবে এবং নবীদেরকে সবরের জন্য আল্লাহ তালা বেশি হুকুম দিয়েছেন স্বয়ং নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা আসামকে বলেছেন আপনি মাঝে এত কষ্ট হয়ে যায় আপনি মানসিক কষ্ট পান তারা কেন ইমরান কবুল করে না আপনি অন্যান্য নবীদের থেকে শিক্ষা নেন কামা যেভাবে আপনার আগে অনেক মনোবল এবং মানসিক শক্তি সম্পূর্ণ নবীরা যেভাবে দিনই কাজ করেছেন সবারের সাথে আপনি তাদের মতো সবর করেন এই সবরের সাথে আমরা এই কাজ করব। তাহলে আল্লাহ তালা আমাদেরকে অনেক ভালো রেজাল দিবেন ঈশা আল্লাহ আর ইমানদার গণের আরেকটি চমৎকার গুণ যেটা তাদেরকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ আলহদিল্লাহ তারা আল্লাহ তালা সীমা সীমানাকে তারা হেফাজত করে এই শরীয়তের হুকুম গুলাকে বলা হয়েছে হদুদ হাফিজুন হদুদাহ আল্লাহ হুকুম আহকামগুলো শরীয়তের সীমা গুলোকে তারা রেসপেক্ট করে চলে শরীরের অন্যতম সীমা হচ্ছে পর্দা পুশিদা মনে করেন ঘরে বাড়িতে পরিবার পরিজনে মুসলিম কমিউনিটিতে আমরা চালু রাখতে হবে আমাদের অনেকের পরিবার পরিজনের মধ্যে গেলে কাজিন টাজিনের সঙ্গে যেভাবে মিলামেশা ভাবি দুলাবাই দেবর ইত্যাদি আমাদের আপন জন এখানে আবার পর্দা কিসের এই একটা কনসেপ্ট আমাদের মধ্যে অনেকের মধ্যে ঠিক নাই একটা হলো মাহরাম গাই মাখরাম আরেকটা হলো আত্মীয়তা সব আত্মীয়তা কি আত্মীয় মাহরাম মারাম হয়ে যায় গায়ের মাহরাম আর মাহরামের পার্থক্য আমরা বুঝি না যেমন আপন চাচা মাহরাম আপন মামা মাখরাম তাদেরই সন্তান চাচা তো ভাই বোন মামা ভাই বোন মা হয় না মাহরাম নাকি না এটা বুঝবেন কেমনি বুঝার জন্য একটা প্রিন্সিপাল মুখস্থ রাখলে অনেকে বুঝেনা উনি আমার মাহরম হবে কিনা কয়জন মাহরম তাও তো বুঝি না কোরআন হিসেবে চোদ্দ জনের কথা আছে চোদ্দ জন কে লিস্ট আমাদের গোলমাল লেগে যায় আপনি খালি চিন্তা করেন যে মনে করেন একজন লোক আর একজনকে বিয়ে করতে পারবে কিনা যদি তার বিয়ে সাথে না হয়ে থাকে বা হয়ে গেলেও তাকে তালাক দিলে আপনি তাকে বিয়ে করা অ্যালাউড হবেন কিনা এইটা ঠিক যদি বুঝতে পারেন যে আমি বিয়ে করে অ্যালাউড হব না তাহলে সে আমার মাহরাম আর যাকে আমি কোনো কারণে একদিন বিয়ে করতে পারি সে কি গাইরে মাহরাম এখন মনে করেন আপনার চাচি মাহরাম না গাই মাহরাম মারাম গাই মারাম আপনার চাচিকে যদি আপনার চাচা বিয়ে না করতো আপনার জন্য বিয়ে করা যাইজাছে আর কোন সময় সে তালাক দিয়ে ফেলে আপনি বিয়ে করতে চান শরীর তো আপনার জন্যে যা মামের ক্ষেত্র তাই তারা গায়ের মাহার যদি অনেক বয়সের বাবদার মুরবী হয়ে গেলে সেটার ব্যাপারে কিছুটা হালকা হয় কিন্তু যদি সমাবেশক হয়। সেখানে মাহারামের মতোই পরিপূর্ণভাবে ঠিক করা উচিত চাচা মাহারাম চাচার আপন চাচা মাহারাম আপন মামা মাহরাম। কিন্তু বাপের চাচা তো ভাই যে চাচা এটাও তো মেয়ের চাচা হয় এইরকম চাচা মাহরাম না গাই রে মাহরাম গাই রাহরাম এরকম চাচাকে বিয়ে করে যায় না নাই যায় ফাতে আনহা বিয়ে করেছেন কাকে আলী রাধি আল্লাহ আনহুনা চাচা হন কেমন চাচা বাবার চাচা ভাই আলি রাদি আল্লাহ আনহু অরিজিনালি রসুল সালামের কি চাচাতো ভাই আবু তালিবের ছেলে আবদুল্লাহ রসুলের বাবা আর আবু তালেব দুজন চাচা তো ভাই ওনার হ্যাঁ চাচা তো ভাই আর মা ফাতেমার সেই সুবাদে তিনি চাচা বিয়ে হয়ে গেছে আমাদের দেশে যদি এরকম কোন চাচা তো ভাইয়ের সঙ্গে বিয়ে হয় সবাই কি করবে গোটা গ্রাম সিচি করবে এতে বোঝায় গেল মনে করে মাখারামের মতো অবস্থা এখন বুঝছেন তো যে যারা মাখারাম নয় গায়ে মাখারাম বলে তাদেরকে যারা মাহারাম নয় তাদের ঘরে বা আপনার ছেলে মেয়ে তাদের কাজিনদের সঙ্গে এভাবে খোলাখুলি উঠাও। চলাফেরা এগুলো শরীরে রক্ষা করা হয় না শরীরের হুকুমকে লঙ্ঘন করা হয় এগুলো আমরা খেয়াল করে কিনা সবার পরিবারে ভাবিদের সঙ্গে দেবরদের হাসি আপনার ঠাট্টা মস্কারি এগুলো চলে কিনা অনেক জায়গায় চলে আর এগুলোর ব্যাপারে বেশি করে বলা হয়েছে কি আল হামু মাউথ কাছের লোকগুলো দেবর ভাবি শালি দুলাভাই এই সম্পর্কটাকে এত এড়িয়ে চলবা কাছাকাছি হওয়া এটাকে মৌতের মতো ভয় করবা আর আমাদের অনেক মারা আছেন ছেলে বড় ছেলেকে বিয়ে করিয়েছেন দুই নম্বর ছেলে তিন নম্বর ছেলে জোয়ান আছে আল্লাহ দিলে তা যদি এই বউটা পর্দা করে মারা দেখো কি মহিলা আমার আপন ছেলের সঙ্গে পর্দা করতেছে দেখো তো অবস্থা এভাবে পরিবার চলবে কেমনি এরকম ধারণা করে না কেউ কেউ এগুলোর কারণে অনেক ফিটনা সাসাদ হয়ে যায় সমাজের মধ্যে এই জন্য ইসলামী পর্দার গুরুত্ব দেওয়া হয়েছে শুধু পর্দা নয় হারাম হালালের সব বিষয়গুলো রুজি রোজগার ইনকাম থেকে শুরু করে হালাল হারামের প্রত্যেকটি বিষয়কে তারা অত্যন্ত সচেতনভাবে ভাবে করে তারা শরীয়তকে শরীয়তের সীমা রেখাকে সবসময় হেফাজত করে এরা জাননাতে দেওয়ার অন্য একটি ভালো কাজ করে আমাদের সমাজে আছে যে কেউ কেউ যদি একটু পর্দা ভালো করে অনেক সময় দেখা যায় ইসলামী প্রোগ্রামের মধ্যে পর্দা রাখতে গেলে খুব এক্সট্রিম হয়ে গেছে যেখানে গায়ের মা খারাপের এত কথাবার্তা খোলা মানা এরকম ভাবে ইসলামিক প্রোগ্রাম যদি একটা মেলার মতো হয়ে যায় একটা আনন্দগণ অনুষ্ঠানে পরিণত হয়ে যায় তাহলে সেখানেও এটা আমরা আল্লাহ দিনের কথা শুনতে এসেছি কিন্তু এখন আমরা এখানে কোন পর্দার ব্যারিয়ার রাখলাম না এই এই কোন ধরনের ইসলামী কাজ হল এটা এই এত দাওয়াতি কাজ এত দশ হাজার প্রোগ্রামে এসে গেছে কত বড় সুন্দর বিরাট লেকচার ইন্টারন্যাশনাল নিয়ে আসছি খুব সবাই ছাড়া দিয়েছে শুধু এত লোক আসার মধ্যেই প্রতিরোধ বেশি বল হাফিদুল আলি হদুদ্দিল্লা তাই এক হাজার দশ হাজার আসুক অথবা একশো পাঁচশো আসুক আমরা আল্লাহ দিনটাকে দিনের মত করে রাখতে হবে শরীরের হুদুদকে রক্ষা করতে হবে এই এই একটা করা এটা কিছুতেই ঠিক নয় পারিবারিক জীবনে আচার অনুষ্ঠানে বিয়ে সাদী অলিমার মধ্যে এই অলিমার মধ্যে গেলে আরেক তামশা দেখা যায় আমাদের কিছু লোক আলহামদুল্লা সচেতন হয়েছেন কিন্তু অলিমার দিনে জওয়ান জওয়ান মেয়েরা যেভাবে সাজগুজ করে যাবে এবং ছেলেরা তাদের পিছনে ঘোরাঘুরি করা শুরু করে দেবে এই যে সাংঘাতিক খারাপ কোন কোন দেখা যায় আপনারা যারা যারা ছেলে মেয়েকে বিয়ে করাবেন এগুলো খেয়াল করার দরকার আছে না নাই খেয়াল করতে হবে তাহলে আমরা আল্লাহরের শরীয়তের হুদূতকে রক্ষা করলে আমরা জান্নাতে যাওয়ার জন্য ইনশাল আশা করব আল্লাহ কাজী মোহামদেরকে সুসংবাদ দান করুন ওই যে সুসংবাদ দেওয়া হয়েছে গাওয়া সফলতা আল্লাহ চুক্তি আল্লাহ তোমাদেরকে জান্নাতের ওয়াদা করে দিয়েছেন এই সুসংবাদটা হলে তারা নিয়ে দুনিয়া থেকে যেতে পারে তাদের জন্য এই সুসংবাদ আছে আর যারা বিভিন্ন এক্সকিউজ জোগাড় করে বিভিন্ন যুক্তি তর্ক উত্থাপনা করে আল্লাহর এই বিধানগুলোকে আমরা লঙ্ঘন করে ফেলি ফেলি তাদের জন্য সুসংবাদ কিন্তু নাই এরপরে আসছে এটা হচ্ছে আরেকটি ঘটনা এই আয়ত্তার স্থানের দূর আছে একশো চোদ্দ নম্বর আয়ত্তের সুরাত আবু তালেব আলিরা পিতার যখন ইন্ত্রী ইমান তো আনেননি তিনি লিডার মক্কা সবাই ওনার কথা মানে গনে এইজন্য লিডার হিসাবে ইমান এনে ফেলে লিডারশিপ চলে যেতে পারে তো এখন ওনার ইন্তেকাল শেষ অবস্থা হয়ে গেছে ওই সময় ওনার কাছে আবু জাহাল আছেন মন্দার বানিয়ে ফেলে কিন্তু তারপরে রসুল দেখলেন আমার তাছাড়া আমি একটু হেল্প করি না দেখি ট্রাই লাস্ট ট্রাই আই আমি মাতুন ও আমার চাচা আপনি তো ইন্তকাল করে ফেলতে পারেন যে সময় আপনার এই দুনিয়া থেকে বিদায় নেবেন আপনি শুধু কালিমাতুল পড়েন আমার প্রতি ইমানটা এনে ফেলেন তাহলে আমি আর কোন আমল দিয়ে নামাজ পড়ার সময় না আমি আল্লাহ তালাহ কাছে আপনার জন্য অনেক আর্গুমেন্ট পেশ করতে পারবো অনেক সুপারিশ করতে পারবো আল্লাহ আমার চাঁপাকে যেহেতু ইমান আনছে আপনি মেহরবানি করে দেরি করছে দিন পর্যন্ত এগুলো মাফ করে দি আপনি দিয়ে দেন আমি বলতে পারবো আপনি খালি ইমানটা আনেন আমি আল্লাহর কাছে বলার জন্য আমি হবে আমি বলতে পারবো এই সুযোগটা আমাকে দেন তো তিনি চিন্তা করছিলেন আর চিন্তা করতে গিয়ে ভাতিটাকে একটু খুশি করেই দেই কিন্তু আবু জাহানা আব্দ আবদুল উমাইয়ের পাশে গড়লো কি বলে বলে কিনা আর তার কাউ মিললে তো আব্দুল মোতালেব এই শেষ বয়সে মরার আগে আব্দুল মোতালেব আপনার বাবার এই দিনদারি ছেড়ে দিয়ে ভাতিদের কথায় আপনি দিন পরিবর্তন করবেন ধর্মান্তরিত হয়ে যাবেন সমস্ত মানুষ আপনাকে সিসি করবে সারা জীবন কি করলেন আর মরার সময় ধর্মান্তরিত হয়ে মরছেন এই অপবাদ আপনি যাবেন তিনি থেমে গেলেন রসুর সাল আবার ট্রাই করলেন আবারও তারা একই কথা তিনি আবার থেমে গেলেন আবার থার্ড অ্যাটেম্প পরে তিনি কনসিডার করছেন কি না ভাতিজাকে খুশি করে দিন না দিকে তাকালেন ওরা একই কথা বলে যে যাতে করে তিনি ইমান না আনেন আশে তিনি কি বললেন দা আনি আলা মিল্লাতে আব্দুল মোত্তালেব আমাকে ছেড়ে দাও মোহাম্মদ আমি আব্দুল মোত্তালেবের দিনের উপরে মরি মরে গেলেন আনা আলামিল্লাতে আব্দুল আর আমরা যখন আমাদের কারো মৃত্যু হয়ে যায় তাকে দাফন করে কি বলি আব্দুল মু ইসলামের মিল্ল ছিল তাও মিল্লাত ছিল না শেরকের মিল্ল ছিল শেরকের মিল্লাত ছিল মিস করে ফেলল এখন তিনি অত্যন্ত দুঃখিত হয়ে গেলেন রসুল্লাহ আলি আসলাম তারপরও শেষে বলে গেলেন লা আনহা আনকা ঠিক আছে আমি তো আপনি আনলেন না তবু আমি দেখি আল্লাহ নিষেধ না দি নিষেধাজ্ঞা না দিলে আমি আপনার জন্য দোয়া করতেই থাকবো যেন আল্লাহ আপনাকে মাফ করে দেন আখরাতে না দেন তখনও নিষেধাজ্ঞার আয়াত না দিল হয় নাই কিন্তু তিনি বুঝতেন যে এমনি বুঝেছেন যে ইমান সহকারে মরা উচিত কিন্তু ফাইনাল নিষেধাজ্ঞা আল্লাহর পক্ষ থেকে কড়া নিষেধাজ্ঞা তখন আসে নাই এই তিনি দোয়া করেছিলেন করার জন্য ওয়াদা করলেন কারণ নবী করিম সাল্লা আলী আসালামের জানা আছে যে ইব্রাহিম আলহ্লাম তার পিতার জন্য দোয়া করেছিলেন বেশ কিছুদিন ওইটার খবর ওনার কাছে ছিল বিদায় যে মূর্তি পুজক মুশরেক পিতার জন্য দোয়া করেছেন বহুদিন ইব্রাহিম আলাই তো সেটাকে ব্যবহার করে উনি মনে করেছেন আমার জন্য জায়েজ হবে হয়তোবা আবু তালে আমি দোয়া করতে থাকবো এই কথা বলে চলে গেলেন তো আল্লাহ এরপরেই আয়াত নাজিল করে দিলেন জন্যে অথবা তার ইমানদার তাদের জন্য কখনো জায়েজ নেই যে তারা জন্য জন্যেকের মাগফেরাতের দোয়া করতে থাকবে তারা মরে গেলে জিন্দা অবস্থায় জায়জ আছে যে আল্লাহ আমার চাচাকে আপনি হৃদায়ত দান করেন তিনি যেন কালেমা করতে পারেন এরকম দোয়া করা জায়জ আছে কিন্তু মৃত্যুর পরে আল্লাহ তাকে জান্নাত নসিব করেন আর বলা যাবে না ইমান না নিয়ে মরলে আর বলা যাবে না এই আয়াতনাদের এই নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া হলো শুধু কারো জন্যই নয় উলি কারোর জন্যই এমন কি তারা যদি তাদের অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয় স্বজন আপনজন কেউ হয়ে থাকে তাদের জন্য পারবে না কেন যে যখন তাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে এরা হচ্ছে জাহান নামের অধিবাসী ইমান না নিয়ে জেনে বুঝে তারা মারা গেল কাজে তাদের জন্য আর দোয়া করা যাবে না এখন এখানে যে ইব্রাহিম আল ইসলাম দোয়া ছিল সেটার আনসার আল্লাহ তালা পরে আয় করছেন একশো তেরো নম্বর একশো চোদ্দ নম্বর আয়াতে তার পিতার জন্য ইব্রাহিম আল্লাহাল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সময় দিয়েছিলেন যে এতদিন পর্যন্ত যদি আপনি ইসলাম না ইসলাম কবুল না করেন এতদিন পর্যন্ত আমি আপনার জোয়া করতে থাকবো এরপরে যদি আমি দেখি যে আপনি আর ইসলাম কবুল করলেন না আমি আর দোয়া করব না একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিলেন তিনি ওয়াদা করেছেন আমি দোয়া করবো সেটা তিনি করেছেন। কিন্তু কিন্তু যখন ইব্রাহিম সালামের কাছে পরিষ্কার হয়ে গেল গেলু আদু যে ইব্রাহিম আল্লাহ দুশ্মন ছাড়া আর কিছু না তার কপালে এর চেয়ে বেশি কিছু জুটবে না এত দুশ্মনী করেছে ওনাকে হত্যা করার জন্য পর্যন্ত উদ্যত হয়েছে যার কারণে তিনি হিজরাত দোয়া করা আমার জন্য আর অ্যালাউড হবে না এরপরে তিনি দোয়া করে ছুড়ে এবং তিনি একটা সময় পর্যন্ত দোয়া করেছিলেন ওনার একটা বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য ছিল ইন্না হালিম ইবাহিম ছিলেন অনেক দোয়াকারী যে অনেক বেশি দোয়া করে এবং তিনি হালিম তিনি অনেক ধৈর্যশীল ছিলেন এই কারণে তিনি কিছুদিন দোয়া করা করাটাকে অব্যাহত রেখেছেন কিন্তু এক পর্যায়ে যখন ভ্যারি ক্লিয়ার হয়ে গেল যে তিনি তার পিতা আসলে আদৌ ইসলাম কবুল করবেন না আল্লাহ দুশ্মনী করেই যাবে এমন এই দুশ্মনির জন্য তিনি প্রায় ইব্রাহিমকে হত্যা করতে উদ্যত হচ্ছেন তখন তিনি চিন্তা করেন যে এই দুশ্মনের জন্য আর দোয়া করা সমীচীন নয় আর আবু তালেবের থেকে বঞ্চিত করল বাধা দিল কে যাদের সঙ্গে সবচেয়ে উঠা বসা বেশি হয় তার লিডার সঙ্গী গুলো এই আপনার জীবনে সঙ্গী বন্ধু বান্ধব আপনার ছেলেমেয়ের জীবনে বন্ধু বান্ধব আপনার স্ত্রী পরিবারের জীবনে বন্ধু বান্ধবা আলমার ও আলাদিন একজন মানুষের দিন নির্ভর করে তার বন্ধু বান্ধবের দিনের উপরে তার রেগুলার ফ্রেন্ড আর ভেরি ক্লোজ ওয়ান এরা যদি দিন ছাড়া লোক হয় তাহলে এই লোকটার দিন বেশি দিন ভালো থাকবে না তাদের ওয়াস ওয়াশায় পড়ে যাবে আর এই লোকটা যদি ভালো দিনদার লোকের টাচে থাকে ভালো নামাজি লোকের টাচে থাকে দা এই লোকের টাচে থাকে তাহলে তাদের কারণে তার দিনদারি আরো বাড়বে জীবনে অনেক অকল্যাণ ডেকে নিয়ে আসে গতকালকে একটা পত্রিকা পড়ছিলাম একটা হত্যার ঘটনা পত্রিকায় এখানে এসেছে দেশে রাজশাহীতে ইউনি ছাত্র ছাত্রীদের মধ্যে প্রেম ঘটিত কারণ একটা মেয়ের এক ছেলে প্রেম হয়েছে প্রেম করেছে। ওই ছেলে প্রতিশোধ নেওয়ার জন্য তার তিন বন্ধুকে জোগাড় করে এনে ওই দুই প্রেমিক প্রেমিকাকে প্রেমিককে ডেকে এনে হত্যা করে তার লাশ সামনে রেখে এই চারজনে। এই মহিলা উপরে বলাৎকার করে করে তাকে হত্যা করে এখন খুনের চারজন হয়ে গেছে এই মেইন ছিল তো ওই যে তার প্রেমিকাকে হারিয়েছে এখন সে আরো তিনজনকে জোগাড় করে নিয়ে এসেছে এখন তিনজনকে কোন কেসে ফেলে দিল দেখেন অবস্থা তো এই ভালো বন্ধু না থাকলে খারাপ বন্ধু চক করে পড়লে কি করে আরেকটা খবর পড়ছিলাম যে স্টারফোর্ডে আরেকজনকে এবং তাকে হেল্প করতে আসে আরো ছোট বসার আরেক ছেলে এসিড এর খুলে দিয়েছে এখন সবগুলো জেল হয়ে যাচ্ছে অসৎ বন্ধু বান্ধব বিশেষ করে আমাদের নিজেদের জন্য যেমন প্রয়োজন আছে আমাদের ছেলে ব্যাপারে সাংঘাতিক খেয়াল করতে হবে কার সঙ্গে যাওয়া আসা করে কোন চরিত্রে আখলা কালা করল আখলা কালা লোকদের সঙ্গে চলে এগুলো খেয়াল যদি না করি তাহলে আমাদের ছেলে মেয়ে কিন্তু অসৎ পথের যাত্রী হয়ে যেতে পারে ড্রাগ খাওয়া সিগারেট খাওয়া এগুলো কার ইনফ্লুয়েন্সে করে ছেলে মেয়েরা বা নষ্ট হয় কিভাবে বন্ধু বান্ধব তাদের সঙ্গে যারা চলে এই তরিকা এইগুলো ছড়ায় পাহারা দিতে হবে অনেকের কষ্ট হয়ে যাবে এখন আপনাদের কষ্ট হবে বিদা হাজি সাকি রেখে দেব নাকি অনেক কষ্ট হবে কিন্তু সে হাজিস টি তিনি সেখানে একটু থামলেন একটা প্রান্তরে এসে প্রায় হাজার খানিক লোক আমরা সেখানে ছিলাম ওখানে একটু থামলেন থেমে তিনি যে সবাই ব্রেক নেই রেস্ট নাও এরপরে তিনি দুইটা নামাজ পড়লেন এবং আল্লাহ তাল কাছে অনেক দুঃখের খবর আছে ওনার কাছে ইয়ার রাসুল্লাহ আমার মা বাবা আপনার খেদ জীবন কোরবান করে দিক কি হয়েছে কেন চোখের পানি পড়ছে আপনার আপনার মনে হয় কোন আল্লাহর কাছে দরখাস্ত দিলাম যে আল্লাহ আমার মা তো ইসলাম না পেয়ে ইন্তিকাল করেছেন মোশ্রেকের হালতে এখন আমি কি ওনার কবর করে দোয়া করতে পারি আপনার আল্লাহার নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ আমাকে দিলেন না। রেয়াতে এসেছে যে আমি কবর জেয়ারতের পারমিশন চেয়েছি যে মার কবর জেয়ারত করতে যাব দেখতে যাব তা আল্লাহ তালা যাওয়ার এবং দেখার পারমিশন দিলেন কিন্তু দোয়া করার পারমিশন দিলেন না এই কারণে ওনার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে তারপরে তিনি জিয়ারাতিল কবুর আমি কবর জয়ারাত করার থেকে সাধারণ নিষেধাজ্ঞা দিয়েছি সবাইকে ইসলামের প্রথম যুগে কবর জয়ারাত করতে যেতে পারবো না কেউ তোমাদের নিজেদের কবরে যাওয়ার কথাটা মনে পড়বে মনটা নরম হবে আর দুই নম্বর আদাহিবাদ কোরবানির গোস্ত তিন দিনের বেশি ঘরে রাখতে নিষেধ করেছিলাম সেই সময় ছিল এই বছর থেকে আর সেই নিষেধাজ্ঞা কুমা খাও আর কিছু নিজের জন্য রেখে দাও আরো কয়েকদিনের জন্য খেতে হলো এই রেস্ট্রিকশন উঠে গেল তিন নম্বর ওয়ান আশ্রে বাফিল আবাহ ইয়া কিছু কিছু পাত্রে ব্যবহার করে পানি টানি খাওয়া নিষেধ করে দিয়েছিলাম এখন তোমরা সব মুস্কের এখন যে কোনো পাত্র পানি খেতে পারো তবে খবরদার কোন নেশাযুক্ত পানিও খেও না এই তিন নম্বর কথার মধ্যে আছে যে সমস্ত পাত্রে আরবরা মদ বানাতো, মদ রাখত ওই পাত্রগুলো মদ নিষেধাজ্ঞা হওয়ার পরে তিনি অ্যালাউ করেন নাই কারণ ওগুলা কাছে নিষেধাজ্ঞা থাকল না আর কবর জারাতে প্রথম দিকে কেন নিষেধ করেছিলেন যে আরব দেশে কবর কেন্দ্রিক সেরে হয়েছে এবং পৃথিবীতে শেরেকের ইতিহাস শুরু হয়েছে থেকে কবর থেকে আর সেই সেরে এই কবরকে আমরা বাংলায় কি বলি মাজার মাজার কি কবর নাকি কবরই মাজার মানে জিয়ারতের জায়গা দিকে আরবরা কবর কেন্দ্রে এই জন্য তিনি মুসলমানদের যে কবর থেকে দূরে থাকো ওখানে গেলে সেরেকের মাইন্ড চলে আসবে এরপরে আস্তে আস্তে যখন ওনাদের মানে হিট বুঝে এসেছে সেরেক বুঝতে পেরেছেন তখন তিনি বলেছেন যে এখন তোমাদের বুঝ পয়দা হয়ে গেছে এখন অসুবিধা নেই যাও এখন কবর জিয়ারাত করো কিন্তু এই কবর জায়াত করতে যাবে তাদের জন্য দোয়া করবে এতে তোমাদের জন্য এখন ফায়দা আছে তো এইখানে এই আয়াতার সঙ্গে এই তাফসিরের মিল রয়েছে এই জন্য ইমাবিন কাসির রহমতুল্লাহ আল্লাহ এই হাদিসটিকে উল্লেখ করেছেন যে মোশ্রেক হিসাবে যারা মৃত্যু বরণ করে তাদের জন্য আর দোয়া করা যায় না এই প্রসঙ্গে হাজিসটি এসেছে এবং আরেকটি হাতিস এসেছে যে রসুল্লাহ সাল্লাম এর আগে নিয়মিত তার মা বাবার জন্য এই নিষেধাজ্ঞা নাজিল হওয়ার আগে সাহেব আমাদের এমন কিছু মা বাবা ছিলেন যারা প্রতিবেশীদের খুব ভালো ব্যবহার করতেন ভালো গুণ ছিল ওয়াই আর হাম আত্মীয় স্বজনকে খুব ভালো যত্ন করতেন খোঁজ খবর নিতেন ওয়াই আনি তারা যুদ্ধবন্দী তাদেরকে মুক্ত করার ব্যাপারে তারা টাকা পয়সা দান করে মুক্তিপণ দিতেন পূরণ করতেন অনেক ভালো ভালো গুণাবলী ছিল এবং যদি তারা শরীরের অবস্থা মারা গিয়েছেন তো আমরা কি তাদের জন্য স্ত্রী দোয়া করতে পারবো নিষেধাজ্ঞা নাজির হওয়ার আগে ওনারা জিজ্ঞাসা করেছেন বলেন বালা হ্যাঁ করতে পারবা তখন আল্লাহ তালা এই আয়াত নাজিল করেছেন এটাও সানে নজরুলের অন্যতম কারণ হিসাবে বর্ণিত হয়েছে যে নিষেধাজ্ঞা করে দিয়েছেন গোমরা করবেন না তাদেরকে হৃদায় দেওয়ার পরে যতক্ষণ তাদের জন্য পরিষ্কার করে বর্ণনা করে না দেবেন যা তাদেরকে তাকওয়া অর্জনে সহযোগিতা করবে অর্থাৎ তোমাদের জন্য যখন একবার হেদায়ত পেয়েছ আল্লাহ তারা সব কথাগুলোকে ক্লিয়ার করে দিচ্ছেন তাতে তোমরা আর গোমরাহিতে না পড়ো এই আয়াত দ্বারা বুঝা গেল কেউ যদি তারপরে মায়া মমতা করে কাফের মোশরেখ পিতা মাতার জন্য দোয়া করে তাহলে কিন্তু গুমরাহি তা আমি আয়াত নাদর করে পরিষ্কার করে দিলাম যেটা আল্লাহর হুকুম সেটা মেনে নিতে হবে মমেন কষ্ট হলেও যদি বলছিল কষ্ট লাগবে শুনতে কষ্ট হলেও রসুল্লাহ সাল্লা সালাম কি মেনে নিয়েছেন না মেনে নেননি মেনে নিয়ে যাচ্ছেন তো মোমেন তার অনেক কাজে আল্লাহ তালা নিষেধাজ্ঞা দিয়েছে এটা করতে চায় সেটা করতে চায় কিন্তু হেদায়েত কোথায় আছে এটা পরিষ্কার করে যখন আল্লাহতালা দিলেন বয়ান করে দিলেন তখন সে যেন আর এটা না করে কিন্তু আল্লাহর হেদায়ত পাওয়ার পরেও সেই যদি ওই কাজ করতে থাকে যেটা নিষেধ করা আছে তাহলে তার কপালে হেদায়ত থাকবে না গমরাহি চলে আসবে গমরাহি পথপ্রাশ তার কপালে জুটে যাবে নিশ্চয় আল্লাহ সবকিছু সম্পর্কে জ্ঞান রাখেন কে কোথায় শরীয় লঙ্ঘন করছে বিভিন্ন কারণে জাস্টিফাই করছে আর কে কোথায় আন্তরিক ভাবে শরীয়ত কে হেফাজত করছে আল্লাহমের বাইরে কোনো কাজ করে না সেটাও আল্লাহ তালা জানেন নিশ্চয় আল্লাহ তারই জন্য সমস্ত সমস্ত অথরিটি আল্লাহ তালার কারো কোনো অথরিটি এখানে নাই কারো সুলতানাত নাই যদি সাময়িকভাবে কেউ দুনিয়া দখল করে তার মালিক হয়ে বসে আছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দেশ নেতা দেশ নেত্রী তার কথায় উঠে আর বসে এগুলো যদি কেউ সাময়িক ভাবে পেয়ে যায় কয়দিন কিন্তু জোগাড় করে মানুষ কত সিকিউরিটি দরকার কত ব্লক কত রকমের মানে লেয়ার অফ সিকিউরিটি থাকে কিন্তু এগুলো ভেদ করেও মালাকুল মৌত আসতে পারবে নাকি পারবেন না পারবেন তো আল্লাহ তালা বলছেন যে তিনি জীবন দেন জীবন রাখেন আর তিনি মৃত্যুদান করেন মনে রেখো তার কাছে তোমাদেরকে আসতে হবে আর শরীর হুকুম লঙ্ঘন করে যদি কোন কাজ কর তাহলে আল্লাহর আসবে তোমরা তখন তোমাদের সাহায্যকারী একটু হেল্প করবে একটু আল্লাহর আজাব থেকে আক্রোশ থেকে বাঁচাবে উদ্ধারকারী রক্ষাকারী কাউকে তোমরা পাবে না এভাবে মোমেন্টদেরকে আল্লাহ তার শরীরতার বিষয়গুলোকে সতর্ক থাকার জন্য তিনি তামি করেছেন আমরা আজকে তাফসির এখানেই সমাপ্ত করবো ইনশাআল্লাহ একশো ষোলো নম্বর আয়তে আগামী সপ্তাহে একশো সতেরো নম্বর আয়াত থেকে শুরু হবে আমাদের বাকি ইনশাল তাফসির